السلام عليكم ورحمة الله وبركاته وعليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه اجمعين فيديو درشق مندولي اسلامي ورطو نيتي اللوچنار ایک پور جائے آج کے اپنا در شامن بانگلہ پیس ٹی بھی تے اللوچنا کربو منوشت ارتو شنکران تو اکتا بیشوئے گروت تو پرنو بیشوئے لیندن و آدان সেটা হচ্ছে ঋণ গ্রহণ ঋণ মানুষকে নিতে হয় টাকা ধার করতে হয় প্রয়োজনে এক অপরের কাছ থেকে কিছু টাকা হাওয়ালাত নিয়ে কাজ চালাতে হয় এটা সাংসারিক জীবনের এবং জীবনযাত্রার একটা আচরণ এর থেকে খুব কম মানুষই রিহাই পেয়ে থাকে বরং বড় বড়ো ধনী মানুষরাও কোন কোন ক্ষেত্রে ঋণ গ্রহণ করে থাকে আসলে ঋণ গ্রহণ করে ठीक समय फरत दी है यही अनुभूति बहु मानुर मध्य नहीं वादा वा खिलाफ कर ऋण यथारम्ह परिशोध करे, करे। फेरत देना परिशोध चाह बारे एम -बार कथा अपना चप्पल क्षय टाटा चाहते तबुओ से भाव देखा हमें कि तुम टाका मेरे खेई ना कि जाओ जा नाओ কোটে যাও থানাতে যাও তারপরে যদি আপনি হুমকি স্বরূপ বলেন ঠিক আছে তুই দিস না দিস কাল কেয়া মতে দিবি কেয়ামতে দেখে নেব তখন সে বলে ভালোই হলো ভাই লম্বা টাইম দিলে বুঝতে পারলেন লম্বা টাইম মানে কেয়া মতে ঠিক আছে পরোয়া করে না ঋণ নেয় ঋণ পরিশোধ করার ব্যাপারে কোনো পরোয়া করে না নেওয়ার সময় হাসি খুশি দেওয়ার সময় কষাকষি এই জন্য যে ঋণ দেয় বন্ধুকে ঋণ দেয় তার ডবল ক্ষতি এটা আমার কথা না লোকে বলে যে বন্ধুকে ঋণ দেয় তার ডবল ক্ষতি এক বন্ধুত্বের ক্ষতি আর এক নিজের টাকার ক্ষতি মানুষ ঋণ দিতে চায় না এই জন্য মানুষ বন্ধক রাখে কিছু বন্ধকি রাখে এই জন্য মানুষ ঋণের ওপরে সুদ খায় কারণ ঋণ ক্ষতি ছাড়া কিছু না তবে পার্থিব্য ক্ষতি তাই না ঋণ দেওয়ার পিছনে কোনো মুসলিম পার্থিব্য কোনো স্বার্থ রাখতে পারে না बरता जे जो टिका ऋण देवे तरह अर्धेक टिकार दान कर समान स्वबाई नियते ऋण दीते हैं किंतु एम मानुष आज जे ऋण प्रशोध करते चाय ऋण खे से मारा जाए टा हरफ कर मारा जाए इसलामी अर्थनीति यहाँ एक बड़ आघात जार फे ऋण देवा व्यवस्था बंद हो ग গরিব মানুষরা এই জন্য ঘরবাড়িও বন্ধক রাখছে জমি বন্ধক রাখছে ফলে নিঃস্ব থেকে নিঃসতর হওয়ার দিকে অগ্রসর হচ্ছে তার উন্নতির ব্যবস্থা আর হয়ে উঠছে না খুব খারাপ জিনিস একজন মুসলিমের অর্থ অপর মুসলিমের জন্য ঠিক সেই রকম হারাম যেরকম হারাম তার রক্ত كتابنا بار بار سونه چن إن دماءكم و أموالكم عليكم حرامون كا حرمت يومكم هذا في شهركم هذا في بلدكم هذا محمد رسول الله صلى الله عليه وسلم بداي حجي مقر ميناء مويدانتيني بولي چلن جه توم دير خون توم دير مال پروش پرو جنو شيروكم حرام جيروكم عجكر اي ديني اي جایگاتي اي حرام ওখানে খুবই হারাম ওখানে হারাম বলা হয় হারাম মানে কি নিষিদ্ধ জায়গা পবিত্র জায়গা যেখানে খোনাখনি করা হারাম ওখানে যেমন হারাম তেমনি অন্য সময়েও হারাম সুতরাং সেই গুরুত্ব কেউ গ্রহণ করে না বুঝতে পারে না মেনে নেয় না যে অপরের মাল আমি কিভাবে হরক করব ঋণের নামে নিয়ে সে যথাসময় আমার উপকার করেছিল তার প্রত্যুপকার করতে পারিয়া আর না পারি কমসে তার আমানতটা আমি ফিরিয়ে দেবো সময়ে এবং তার সুক্রিয়া জ্ঞাপন করব। তার প্রতি কৃতজ্ঞ হব তা না উল্টে নানা কথা শোনায় এবং তার টাকা আত্মসাত করে কক্ষিগত করে ঋণ করার মাধ্যমে আলখে এবং তা পরিশোধ করার চেষ্টা না করে আল্লাহর ইবাদত করা সমীচীন হতে পারে কোনো মুসলিমের জন্য এটা মনে হয় না আপনি আপনি হালাল খাবেন তবেই তো আপনার দোয়া কবুল হবে আল্লাহ তালা বলছেন না আমানু ইয়াই আল্লা মানু লু তোমরা এক অপরের মাল বাতিল উপায়ে গ্রহণ করো ভক্ষণ করো এটা বাতিল উপায় না খুব নরম নরম কথা টি কথা বলে কখনো কখনো দাওয়াত খাইয়ে ঋণ গ্রহণ করলে তারপরে সেই ঋণটা ফেরত দেওয়ার সময় যদি চাইতে যাই তখন আমি খারাপ হয়ে যাই তাই না ঋণ পরিশোধ চাইতে গেলে খারাপ হয়ে যায় না তুমি এই মাল খেয়ে বেঁচে যাবে ঋণের মাল খেয়ে তুমি বেঁচে যাবে তা হবে না ঋণ ঋণদাতার কাছ থেকে কাছ থেকে নেওয়া এক আমানত বৈধ নয় সে আমানতে খেয়ানত করা আমানতে খেয়ানত করা মোমিনের লক্ষণ হতে পারে না কার লক্ষণ মোনাফেকের লক্ষণ মোনাফেকের যে সমস্ত লক্ষণ আছে তার মধ্যে একটা লক্ষণ হলো আমানত রাখলেই খেয়ানাত করবে কীভাবে সেটাকে হরপ করবো যে ঋণ নিয়ে ঋণ পরিষদ করে না সে চোর একশোর চোর চুরি করে লুকিয়ে লুকিয়ে তাই না কেউ তো জোর করে ছিনিয়ে নেয় ডাকাত কিন্তু ঋণ আর ফেরত দেব না যে ব্যক্তি কারো কাছ থেকে ঋণ গ্রহণ করে এবং মনে মনে সে পাকা এরাদা এই রাখে যে সে এই ঋণ শোধ করবে না অতঃপর সে যদি মারা যায় তাহলে আল্লাহর সঙ্গে চোর হয়ে সাক্ষাৎ করবে আল্লাহর সঙ্গে চোর হয়ে সাক্ষাৎ করবি মাজার হাদেশ এমন ঋণগস্ত ব্যক্তি যদিও অন্যান্য দিকে ভালো লোক হয় নামাজি হয় নামাজি লোক কিন্তু নামাজি হলে কি হবে থেকে কিছু নিলে তা ফেরত দিতে চায় না তবুও মরণের পর ওই ঋণের কারণে তার আত্মা বেহেস্তের পথে লটকে থাকবে ভালো লোক হওয়ার জন্য তার জন্য বেহেস্তের রাস্তা পরিষ্কার ক্লিয়ার কিন্তু সমস্যা হলো হ্যাঁ গেট পড়ে গেছে রেল লাইনের গেট পড়ে গেছে সিগন্যাল রেড হয়ে গেছে কেন তোমার ঋণ আছে হাকিমের হাদিস আবু হার থেকে বর্ণিত রসুল্লাহ বলছেন মোমেনের নফস মোমেনের আত্মা মৃত্যু থাকে যদি সে দুনিয়ার বুকে ঋণ রেখে মারা যায় ঋণ পরিশোধ করে মারা যায়নি ঋণ পরিশোধ না করে মারা যায় তাহলে সে বেহেস্তের পথে যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু মাঝখানে আটকে থাকবে লটকে থাকবে যতক্ষণ না তার পক্ষ থেকে ঋণ আদায় করা হয়েছে আদায় কে করবে কেরেন আদায় করবে তার ওয়ারেসরা তার ওয়ারেসরা জমি সম্পত্তি ভাগ করার আগে বাপের ঋণ শোধ করবে আর না হয় বাপ বেহেস্তের পথে লোটকে থাকবে আটকে থাকবে ঋণ এমন অবস্থা মানুষ এই জন্য ঋণ নিয়ে অনেক মানুষ আছে যে ঋণ হলো দিনে লাঞ্চনা আর লাঞ্ছনা বঞ্চনা যে ব্যক্তির ঋণগ্রস্ত হয় তার দিনে লাঞ্চনা হয় আর রাত্রে তার ঘুম আসে না বিছানায় শুয়ে এপাস ওপাস করে কিভাবে ঋণ পরিশোধ করব এই দুশ্চিন্তায় তার কালাতিপাত হয় রাত্রি যাপন হয় এ হচ্ছে মোমিনের হৃদয় তার ভিতরে এমন অনুভূতি থাকে যে অনুভূতিতে সে সদা মনে করে যে আমাকে ঋণ পরিশোধ করতে হবে আর ঋণ পরিশোধ না করা পর্যন্ত আমি দিনের বেলায় লোকের কাছে মুখ দেখাতে পারছি না আর তার জন্যে আমার রাতে ঘুম আসছে না এ হচ্ছে মোমিনের হৃদয় অনুভূতিশীল ভিতরে আপনার চেতনা আছে ভিতরে বেদনা আছে ভিতরে আপনার অনুভূতি আছে যে আপনাকে ঋণ পরিশোধ করতে হবে কিন্তু অনেকে অনুভূতিহীন যার মধ্যে অনুভূতি নেই ঋণ নিয়ে বিন্দাস একদম নিশ্চিন্ত ঘুমাচ্ছে খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে চলে বেড়াচ্ছে আর যখন চাইবেন তখন মোটা কথা শোনাচ্ছে মুশকিল তো যে ঋণ শোধ করতে চায় না যে ব্যক্তির রোহ তার দেহ ত্যাগ করল এই অবস্থায় যে অবস্থায় সে তিনটে জিনিস থেকে পবিত্র পরিচ্ছন্ন সে জাননাতে প্রবেশ করবে তিনটে জিনিস থেকে পবিত্র পরিচ্ছন্ন সে জাননাতে ব্যাখ্যায় আল কিবেরু বাতরুল হাকি ও গন্ত অহংকার হলো হক প্রত্যাখ্যান করা হক জানছেন মানছেন না হক জানছেন তবু মানবেন না কেননা আপনার ভিতরে আছে আমি বড় আমি বেশি জানি আমার মধ্যে আছে অহংকার হক হক জানা সত্ত্বেও মানবে না মানলে ক্ষতি হবে তাই না লোক সমাজে। তুমি দোয়া করে এলে বলে এলে আজ আবার বলবে দোয়া নেই প্যাস্টিজের ব্যাপার অহংকার বরত্ব অহমিকা আমি কি কম জানি নাকি না করতে হবে কোন মতেই মানবে না গোড়ামিতে লেগে আছে বাতরুল হক খ্যান করা তুচ্ছ মনে করা তাদের প্রতি ছোট করা তার নাম নিয়ে তার ব্যক্তিগত পরিচয় নিয়ে তাকে ছোট করা ইলমে যদি না পাচ্ছে তো তার আখলাখ চরিত্র তার আত্মীয় স্বজনের নানা বাহানা নিয়ে তাকে তুচ্ছ করার চেষ্টা করছে হচ্ছে অহংকার প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার আপনাদের সামনে কথা সংক্রান্ত আলোচনা নিয়ে মোহাম্মদ রসুল্লাহাম বলছেন যে ব্যক্তি মারা গেল এবং তিনটে জিনিস থেকে সে পবিত্র পরিচ্ছন্ন থাকা অবস্থায় মারা গেল সে ব্যক্তি জানাতে যাবে তার মধ্যে প্রথমটা কি বলছিলাম অহংকার অহংকার করোনা কারণ অন্য এক হাতি সে আছে রসুল বলছেন যার ভিতরে অহংকার থাকবে সে জান্নাতে যাবে না বেহেস্তে যাবে না কোনো প্রকারের অহংকার ধনের অহংকার গদির অহংকার ইলমের অহংকার যে কোনো প্রকারের অহংকার থাকলে সে বেহেসতে যাবে না অহংকারীর জন্য জাহান্নাম জান্নাত না নম্বর দুই দেন মানে কি ঋণ ঋণ থেকে যদি পরিচ্ছন্ন অবস্থায় মারা যায় তাহলে সে বেহেস্তে যাবে তার মানে হলো ঋণ রেখে যদি মারা যায় ঋণ পরিশোধ না করে মারা যায় তাহলে জান্নাতের পথে সে আটকে থাকবে অল গোলুল মানে হচ্ছে খেয়ালাত করা বিশেষ করে গানিমাতের মালে খেয়ালাত করা গানিমাতের মাল কাকে বলে যুদ্ধ যুদ্ধলব্ধ সম্পত্তি যুদ্ধের পরে যে মাল জমা করা হয় প্রতিপক্ষের সেই মাল যখন জমা করা হয় তাতে অনেকে খেয়ানাত করে তাকে বলা হয় গানিমাথের মাল এই মালে যে খেয়ানত করবে সে বেহেসতে যাবে না আর খেয়ানত করার আলামত তো বুঝতেই পারছেন মোমেনের আলামত না এটা হচ্ছে মোনাফেকের আলামত হাদিস টি মুসাদে আহমদ তিরমিজি নাসাই ইবনে মাজা ইবনি হিবান হাকিম ইত্যাদির অনুরূপভাবে অগ্রিম বেতন বা দাদন নিয়ে কাজ না করা অগ্রিম বেতন নিলেন আমি আগামী মাসে কাজ করে আপনার শোধ করে দেবো দাদন নিলেন যে কাজ করে শেষ করে দেবো কিন্তু করলেন না এটাও এক প্রকার ঋণ না অগ্রিম দাম নিয়ে মাল না দেওয়া আপনি একজনের কাছে মূল্য নিলেন যে আমি ঠিক পৌষ মাসে আপনাকে ধান দেবো কি আপনাকে এই ফসল দেবো কি আপনাকে এই জিনিস দেবো তারপরে আপনি দিলেন না এটাও ঋণ পরিশোধ না করারই পর্যায়ভুক্ত অনেক মানুষ আছে যারা ঋণ নিয়ে পরিষদ করতে চায় না ঋণদাতার অর্থকে তারা হালাল মনে করে নিশ্চিন্তে হজম করে যায় অথচ ঋণের টাকা বান্দার একটি হক সে টাকা আদায় না দিয়ে দুনিয়াতে বগল বাজিয়ে মারা গেলেও আখেরাতে সে ধরা খাবে তা হয়তো তারা জানে না অথবা বিশ্বাস করে না আর শুনলেও তা মানে না ঋণ করা ভালো নয় ঋণ করা যে ঋণ করে চট করে দরকার হলো আচ্ছা ঋণ করে নিই ঋণ করা কিন্তু ভালো না ঋণ করা দারিদ্রের লক্ষণ আপনি যে গরিব তারই লক্ষণ অবশ্য অতি প্রয়োজনে ঋণ করা না না আপনি করতে পারেন বিলাসিতা করার জন্য ঋণ করা বৈধ না আপনারা আছে মাসাল্লাহ সচ্ছল অবস্থা তবু আপনি অতিরিক্ত বিলাসিতা করার জন্য আপনি রিং করছেন সুন্দর খাট পালন করার জন্য আপনি রিং করছেন বাড়িকে আরও সুন্দর ডেকোর করার জন্য রিং করছেন চলার মতো সব কিছু আছে তবু অতিরিক্ত আরও কিছু বিলাস সুখের লোভে আপনি রিং করছেন হয় আপনি নিজের পক্ষ থেকে আর না হয় স্ত্রীর পক্ষ থেকে প্ররোচিত হয়ে একে বাড়ির সিঁড়িয়ে অমকে এই বাথরুমটা এরকম এটাকে টাইল লাগাও এটাকে ওই করো এটাকে সেই করো বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস বা অতিরিক্ত জিনিস যেটা না করলেও চলে জিনিস আছে তাতে ডেকোর করা বিলাসিতা করার জন্য অনেকে ঋণ করে থাকে এই ঋণ বৈধ না কারণ এমনিতে ঋণ খারাপ জিনিস ঋণ খারাপ জিনিস অতএব আপনি ঋণ করে বিলাসিতা করবেন এটা যায়জ না বৈধ নয় বিলাসী রেই বুলি যাবজ্জীবৎ সুখং জীবেদ ঋণ কৃত্যা ঘৃতং পিবেদ তার মানে যদ্দিন বাঁচবো সুখে বাঁচবো ঋণ করে হলেও ঘি খেতে থাকবো ঘি ছাড়বো না যদিও ঋণ করে হয় এক এক মানুষের স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে নিজেদের আভিজাত্য বজায় রাখতে গিয়ে ঋণ করেও তারা আভিজাত্য বজায় রাখে তাই না আভিজাত্য আমাদের সংসারে এরকম আছে ভালো খেতে হবে ভালো পড়তে হবে হ্যাঁ যদিও ঋণ করতে হয় যদিও জমি বন্ধক রাখতে হয় যদিও জমি বিক্রি করতে হয় জানেন না নম্বর আট যে জমি বিক্রি করে সবার খাট জমি বিক্রি করে শোবার খাট কেনে অনেক মানুষ এমন আছে তো জমি বিক্রি করে কিংবা ঋণ করে যদি কেউ বিলাসিতা করে সে একজন বোকা মানুষ সে জ্ঞানী মানুষ না যদি জ্ঞানী মানুষ হতো তাহলে সে এতটা করতো না বা ঋণ করে এই জিনিস সে করতো না ঋণের বোঝা সোজা নয় ঋণ মাথায় ঠকে পিন ঋণ মাথায় ঠোকে পিন ঋণ দিনে দুশ্চিন্তা ও রাত্রে অনিদ্রা আনে ঋণগ্রস্ত মানুষ বিশেষভাবে পাপে লিপ্ত হয় ঋণ যে করবে সে বিশেষভাবে পাপে লিপ্ত হবে কেন রসুল্লাহ সাল আলহিসাল্লাম দোয়া করতেন মোনাজাত করতেন নামাজের শেষাংশে মোনাজাত কোথায় করতে হয় নামাজের শেষাংশে ইনামাল মুসল্লি ইউনাজি রব্বাহ মুসল্লি যে যে নামাজের অত থাকে সে রবের সঙ্গে মোনাজাত করে মানে মোনাজাতুপে কথা বলে আর প্রার্থামূলক দোয়া করতেন না আল্লাহ জিকির করতেন আস্তা ফির আল্লাহাম কাসালাম যদিও প্রার্থনামূলক দোয়া করতেন কিন্তু হাত তুলে না আর না সালাম ফেরার আগে প্রার্থনামূলক দোয়া করতেন অনেক দোয়া করতেন এবং তিনি বলেছেন যখন তোমরা তাসাহুদ পড়বে দরুদ পড়ে নেবে তারপর তোমরা ইচ্ছা মতো দোয়া বেছে নিয়ে আল্লাহর কাছে চাও এ হচ্ছে চাওয়ার সময় আর এটাই হচ্ছে দোয়া কবুল হওয়ার সময় নামাজের ভিতরে নামাজের ভিতরে দোয়া কবুল হওয়ার সময় কী দোয়া পড়তেন আল্লাহনি আউ জুবি কামিন আজাবিল কবর হে আল্লাহ আমি কবরের আজাব থেকে পানাহ চাচ্ছি ওয়াউ জুবি কামিন আজাবিল জাহান নাম জাহান নামের আজাব থেকে পানাহ চাচ্ছে و اعوذ بك من فتنه المسيح الدجال আর مسيح আদদজাল এর ফিতনা থেকে পناہ চাচ্ছি ওয়া আউযু فتنة মিন ফিতনাতুল মাহিয়া ওয়া ফিতনাতুল মামাত জিবোন মি তর ফিতনা থেকে আমি পناہ চাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এই চারটি জিনিস থেকে পناہ চেয়ে নিয়ে তারপরে অন্যান্য দোয়া তোমরা করতে পারো অন্যান্য জবাব চাইতে পারো কি ক্ষেত্রে ঋণ করতে হয় ঋণ নিতে হয় তো আপনি ঋণ থেকে ঋণ থেকে পান চাচ্ছেন কেন তখন রসুল বললেন বুখারি মুসলিমের হাদিস যে আমি থেকে এই জন্য ঋণ করে তখন ঋণ করার পর কথা বললে সে মিথ্যা বলে আর ওয়াদা দিয়ে খেলাফ করে কবে দেবে আগামী শনিবার আগামী শনিবার এলো বেচারি পারল না মিথ্যা বলা হলো ওয়াদা খেলাফও হলো এইভাবে পাপ হয়ে যায় ইনশাল্লাহ বলছ সেই দোয়া পড়া দোয়াই মাসুরা বলে একে ঋণ থেকে পানাহ চান ঋণ কিন্তু ভালো জিনিস না প্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ঋণগ্রস্ত নন আর ঋণগ্রস্ত হলে সাথে সাথে ঋণ পরিশোধ করার চেষ্টা করুন সময় শেষ হয়ে এসেছে আপনাকে কোনো প্রকারের ঋণ পরিষদ করতে হবে বাবার ঋণ করে মারা গেছে ব্যাংক থেকেই হোক ব্যক্তির কাছ থেকে নিয়ে হোক যেখান থেকেই হোক সেই ঋণ পরিষদ করতে হবে बाबा मारा जावर पर जमी सम्पत्ति ड़े गे सम्पत्ति भाग हार आगे ऋण बाब जो टाक लागे वो जमी बिक्री ऋण परशोध कर बाकी जेटा थक भाग करबें जदि किसपत्ति ना थे अपना भाईरा जेको प्रकार अर्थ उपार्जन कर जोड़े अपनी से ऋण शोध करबें नब्बा भलोक उद गजार लोक हम তোর মূলধনটা তুই নেই তা তো আর বলার উপায় নেই আপনার তো আদায় করছি আইনও তো সে পাবে আপনি চুক্তি করে নিয়েছেন রাজি হয়ে নিয়েছেন সুদের ওপরে ঋণ করা হারাম তা সত্ত্বেও হয়তো ঋণ কোথাও পাননি করেছেন যখন দিয়েছেন শান্তি হবে না পথে আটকে থাকবে আসসালাম কোন এক ব্যক্তিকে আমি ঋণ দিয়েছি সে মারা গেল তার বাড়িতে আমি বলতে পারলাম যে আমি ঋণ পাই টাকা পাই জানা যা নামাজের সময় বলা হয় যে কেউ যদি কোনো ঋণ পেয়ে থাকো তা আমাকে বলতে পারো তখন কি বলা যায় না যায় অথবা কোশ্চিন আছে। যে আমার ভাইয়ের কাছ থেকে আমি ঋণ নিয়েছি ঋণ বলে নিয়েছি আমার ভাই আমি ভুলে গেছি উনিও ভুলে গেছেন তো ঋণ দেওয়া উচিত বা ওটা কি যায় যে না যায় যে একটু ক্লিয়ার হতে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নটা বুঝতে পারলাম না প্রথম প্রশ্ন হলো যে জানাজার আগে বা জানাজার পরে এই কথা বলা ঠিক কি কিনা আল্লাহ রসুল সাল্লা জিজ্ঞেস করতেন যে মারা গেল তার ঋণ আছে কি না ক্লিয়ার হওয়া ভালো অনেক সময়ে আব্বা ঋণ করে ছেলেরা সবাই বুঝতে পারে না জানতে পারে না তো সেই ক্ষেত্রে এলান করলো ঘোষণা করলো যে যদি আমার আব্বা কারো কাছ থেকে কারো কাছ থেকে ঋণ নিয়ে মারা গেছে কিংবা আমার ভাই যদি কারো কাছ থেকে ঋণ নিয়ে মারা গেছে বলবেন আমরা তার ঋণ পরিশোধ করে দেবো এটা কর্তব্য তার কারণ তিনি জান্নাতের পথে আটকে থাকবেন এই জন্য মানুষ বলে নেয় এটা ক্লিয়ার হওয়া ভালো আল্লাহ নবী সাল্লা আসসালাম জানাজার সামনে এসে কখনো কখনো ঋণের কথা জিজ্ঞাসা করতে এটা জিজ্ঞাসা করা ভালো প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আগামী আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ উপকৃত হবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন ওসল্লা নবীন মোহাম্মদ আল্লাহি ও সাহাবি আজমাইন ওসালাম আলাইকুম রহমতুল্লাহি